ইতবান ইবনু মালিক রাজিয়াল্লাহ তালন হতে বর্ণিত নাবী সাল্লাহ আলি সাল্লাম তার ঘরে এলেন এবং বললেন তোমার ঘরের কোন জায়গায় আমার সালাত আদায় করা তুমি পছন্দ করো তিনি বলেন তখন আমি তাকে একটি স্থানের দিকে ইঙ্গিত করলাম নাবি সাল্লি সাল্লাম তাকবীর বললেন আমরা তার পেছনে কাতার করে দাঁড়ালাম তিনি দূর আকাত সালাদ আদায় করলেন